আবু হুরাইরা হ্রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ সেলালা সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির জামাতের সাথে সালাতের সওয়াব তার নিজের ঘরে ও বাজারে আদায়কৃত সালাতের সবাবের চেয়ে পঁচিশ বাড়িয়ে দেওয়া হয় এর কারণ এই যে সে যখন উত্তম রূপে অজু করল অতপর একমাত্র সালাতের উদ্দেশ্যে মসজিদে রওনা হল তখন তার প্রতি কদমের একটি মর্তবা বৃদ্ধি করা হয় এবং একটি গুণাহ মাফ করা হয় সালাত আদায়ের পর সে যতক্ষণ নিজ সালাতের স্থানে থাকে মালাকগণ তার জন্য এ বলে দোয়া করতে থাকেন হে আল্লাহ আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন আর তোমাদের কেউ যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে সালাতে রত বলে গণ্য হয়